মানবতা সমাধান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 করে না গেলে কি বিপদ হবে এই বিষয়ে আমরা হাদিস শুনছি এবং আখেরাতে মানুষ যে কত হাহাকার করবে যারা দুনিয়ার মধ্যে ইমান আমল বঞ্চিত হয়ে আল্লাহর কাছে খালি হাতে চলে গিয়েছে তাদের বিষয়ে এই হাদিসটি আমরা এখন শুনবো আনা সব নীমা আলুআল্লাহ আনহু বর্ণনা করেছেন হাদিসবখারিতে কিতাব রিকাক ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস আনা নবী সাল আলি আসালামা কানাইয়াকুল সাদ করলেন কেয়ামতের দিন একজন কাফেরকে আল্লাহর সামনে যখন ধরে আনা হবে বেদিন কাফেরকে ধরে আনা হবে আর তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহর পক্ষ থেকে তোমাকে যদি দুনিয়ার মধ্যে আমি জমিন ভর্তি করে সোনা গানায় দিতাম স্বর্ণ দিতাম আজকের এই বিপদ থেকে বাঁচার জন্যে যদি বলি যে তোমার ওই জমিন ভর্তি যে সোনা আছে পুরো পৃথিবী ভর্তি যে স্বর্ণের স্তূপ আছে তোমার মালিকানায় ওইটা তুমি দিয়ে দাও আমার রাস্তা খরচ করো তোমাকে মুক্ত করার জন্য তোমার এখন বিবেক কী বলে তুমি কি সেটা দিয়ে দিবা মুক্ত করার জন্যে বিপদ থেকে ভাইয়া নাম সে বলে যে আল্লাহ বল কেন দেবো না যে বিপদে এখন পড়েছি যদি আজকে আমার কাছে জমিন ভর্তি এত বড় স্বর্ণের স্তূপ থাকে সেটা দিয়ে হলেও আমাকে আজকের আজাব থেকে মুক্ত করা যায় আমি দিয়ে দেব নিঃসংখ্যে আমি বুঝে ফেলেছি আমি আর দেরি করব না দিয়ে দেব দেবো ফায়ুকা আল্লাহ কাতকুন্তু এল তেমাহা তখন আল্লাহ তালা তাকে বলবেন আমি এত তোমার যা আছে পুরো দিয়ে দিতে হবে গোটা জমিন ভর্তি স্বর্ণ থাকলে দিয়ে দিতে হবে এরকম তো আমি চাই নাই আরও কম চেয়েছিলাম আরও সহজ চেয়েছিলাম তাহলে যে যারা আজকে দুনিয়াতে সম্পদকে কুক্ষিগত করে রেখেছে জমায়েত করে রেখেছে দুনিয়া সবচেয়ে বড়ো ধনী হিসাবে তাদের নাম পত্রিকায় উঠে তারা এই জন্য গর্বিত মনে করে তেরামতের দিন এই সম্পদের কারণে কোনো গর্ব তাদের থাকবে এই যে কঠিন সময় আসছে কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ তালা এই ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন সুরা আলীমানের একানব্বই নম্বর আয়ত আল্লাহ সাত করেন নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের কেয়ামতের দিন তারা সব সম্পত্তি আল্লাহকে দিয়ে যেতে চাইলে দুনিয়া ভর্তি সোনা দিয়ে আল্লাহকে শোধ করতে চাইলেও মুক্তিপণ হিসাবে নিজেকে মুক্ত করার জন্যে তা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে কঠিন আদাব কঠিন শাস্তি আর এদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না পরিষ্কারভাবে বলে দিয়েছে সুরা আলমাঈদার ছয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালে সাদ করেন নিশ্চয়ই যারা কুফুরি করেছে হাসরের দিন তারা যদি জমিনে যা কিছু আছে সব কিছু এবং আরও আরেক গুণ এরকম জমিন ভর্তি কিছু পাওয়া যায় এগুলো দিয়ে হলেও যদি তারা নিজেকে মুক্ত করতে চায় কেমতের আজাব থেকে এরকম দেওয়ার ইচ্ছা পোষণ করলেও তাদের কাছ থেকে কিছুই কবুল করা হবে না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্ত এরকম অনেকগুলো আয়াতে আল্লাহ তালা দুনিয়াতে শুনিয়ে দিয়েছেন কে আমাদের দিন ওজনখাহি করার জন্য আর কোনো সুযোগ রাখেন আমরা যারা আল্লাহ তালা আমাদেরকে কুফরি থেকে বাঁচিয়ে দিয়েছেন মুসলমান বানিয়েছেন মুসলিম হিসাবে আছি যারা কাফের তারা তো কোরআন থেকে শিক্ষা নিচ্ছে না কিন্তু এ আয়াতগুলো শুধু কাফেরদের জন্য এই হাদিসগুলো কাফেরদের জন্য নয় এগুলোকে আমরাই পড়ব আমরা পড়ে আমরা নিজেরা কতটুকু সচেতনতা অর্জন করেছি কতটুকু চেতনাবোধ আমাদের জাগ্রত হয়েছে এগুলাকে কতটুকু সিরিয়াসলি আমরা আমাদের প্র্যাকটিসে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের জন্য বড় প্রশ্ন আর দুনিয়ার অন্য জাতির কাছে কাফরিদের কাছে বেদিনদের কাছে এই বক্তব্য পৌঁছনের দায়িত্ব আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন তাতে করে সেদিন তাদেরকে আফসোস না করতে হয় যদি আজকে একজন প্রতিবেশী থাকে নেইবার থাকে অমুসলিম তার কাছে যদি এই কথাগুলো পৌঁছানো যায় কর আনশরীফ তালাবাত করার জন্য তরজমা তাকে দেওয়া যায় ইসলামের বক্তব্য তাকে দেওয়া যায় ওই বাচ্চারা কেমতের দিন আফসুস করা থেকে বেঁচে যাবে আখেরা সংক্রান্ত হাজিসের আমরা আরেকটি আজকে শুনবো সেটা হচ্ছে মোসের এমনি সাঈদ রাজি আল্লাহ আনহ এর করেন হাজিসি সুনানা তিন মিদিতে এসেছে বাবু মা জাফি হওয়ানি দুনিয়া আল্লাহ হাজিস্টির শিরোনাম হচ্ছে আল্লাহ তালার কাছে দুনিয়ার মূল্য একেবারেই কম দুনিয়ার দাম একেবারেই কম আখেরাতের তুলনায় সে প্রসঙ্গে সাহাবি মুসারিম সাদ রাহনু বলেন কালা রসুল্লাহি সাল আলহি ও তাহলে আল্লাহকে অস্বীকারী কোন কাফেরকে তিনি এক চুমুক পানি খেতে অ্যালাউ করতেন না আখেরাত হচ্ছে আল্লাহ তালার কাছে নিয়ামতের দিক থেকে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহর হিসাবে এই দুনিয়ার ফানা হওয়ার জিনিসের কোনো দাম নেই শেষ হয়ে যাবে একদিন আখেরাত চিরদিন বাকি থাকবে ওখানে জান্নাত এবং জাহান নামের ফয়েসালা হয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ কথা দুনিয়ার মধ্যে কে কতটুকু সম্পদ পেলো আর পেলো না কে কতটুকুন এনজয় করলো করলো না কে কতটুকুন জোগাড় করলো করলো না কিছু আসে যায় না আল্লাহর কাছে এখানে এটা এমন কোনো বিষয় তো কেউ বলবেন যে এত কম মূল্য হলে আল্লাহ সৃষ্টি করেছেন কেন আবার আল্লাহ তাল্লাহ তো বলেছো লিল্লাহমুল কিসাম আকাশ জমিনের মালিক না আল্লাহ তালার হাতে তো এই দুনিয়া কি একেবারে মূল্যহীন না ওই মূল্যহীন নয় কারণ আমাদের জন্য এখানে বিশাল সুযোগ রয়েছে কি সুযোগ রয়েছে আমরা নেক আমল জোগাড় করে গুণা থেকে দূরে থেকে জান্নাতের ব্যবস্থা এখান থেকে পাকাপোক্ত করতে পারবো আর কোনো জায়গায় সে ব্যবস্থা আছে তাহলে আমাদের জন্য এটা অনেক বড় মূল্যবান জিনিস আল্লাহ তালা আমাদের জন্য এই মূল্যের কারণে সৃষ্টি করেছেন এই দুনিয়া আল্লাহ তালার কাছে আখরাতের তুলনায় একেবারেই মূল্যহীন ওই কথাটাই বোঝাতে চেয়েছে যে আখরাতের তুলনায় একটা মাসির একটা পাখার মতো এটার দাম নেই এইটাই হচ্ছে মূল বক্তব্য যে আখরাতটা অনেক মূল্যবান তোমরা যারা দুনিয়ার প্রতিষ্ঠার জন্য এত পেরেশান হয়ে গেছো আল্লাহতালার কাছে যদি এটা এত গুরুত্বপূর্ণ হতো তাহলে কাফেরকে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ দিতেন না তিনি সর্বতম দুনিয়াটা কত গুরুত্বপূর্ণ আজকে পৃথিবীতে আমরা দেখি মানুষ দুনিয়ার এত গুরুত্ব এখানকার সফলতা গার্থতা এখানকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পাওয়া না পাওয়া একটা বিশাল বিষয় এটাই আসল মনে হয় মানুষের কাছে ফর এক্সাম্পল একজনের ছেলে মেয়েকে লেখাপড়া করাবে মানুষ করবে ভবিষ্যতের চিন্তা এই ছেলেটা কি হবে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না বৈজ্ঞানিক হবে না বড় আমলা হবে না বড় রাষ্ট্রনায়ক হবে এগুলো স্বপ্ন মানুষের মধ্যে থাকে এই ছেলেটা যে কোন তরিকার জান্নাতে যেতে হবে যাহার নামে জ্বলতে পারবে না এই চিন্তাটা মাথায় এক নম্বর আসে কোন কোন তারা আমাকে বলেন তাকে আমার এই ছেলে আমার এই মেয়ে যাহা আগুনে জলুক আমি কিছুতেই আলাভ করতে পারব না আমার এক নম্বর টার্গেট হচ্ছে তাই হ্যাঁ দুনিয়ার দিক থেকে ডাক্তার হতে পারে ব্যবসায়ী হতে পারে বড় কিছু হতে পারে হালাল জায়েজ ইসলাম উৎসাহিত করেছে কিন্তু এটা দুই নম্বর এটা সেকেন্ডারি এক নম্বর কোনটা আখেরাতে তার মুক্তি নিশ্চিত করা সেটা আল্লাহ তারা এক নম্বর ডিউটি দিয়েছেন কোরআনে পাকে সুস্পষ্টভাবে তার দলিল রয়েছে আল্লাহ কি বলেছেন আমানু হে ইমানদার লোকেরা তোমাদের নিজেদেরকে বাঁচাও পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা যে এক নম্বর ডিওটি এবং আমার জীবনে পিতা মাতা যখন নিজেদের সফলতা তালাশ করতে যায় কত বড় কন্ট্রাক্টর হয়েছে তার কি অভিজাত এলাকায় বাড়ি হয়েছে তার কি সেখানে ফ্লাট কেনা হয়েছে তার ব্যাংকে কি এক কোটি দুই কোটি টাকা আছে এই যে আমরা পিতামাতারা এই সফলতা নিজেদের জন্য জোগাড় করি এক নম্বর চিন্তা করেছি জান্নাতকে দুই নম্বর চিন্তা করেছি আখেরাতকে দুই নম্বর চিন্তা করেছি যারা আখরাতকে দুই নম্বর চিন্তা করবো তারা থেকে যাব আটকে যাব। দর্শক মণ্ডলী আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে বিরতির পরে হাদিসির কাহিনী আমরা শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সফল বাংলাতে বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দর্শক মন্ডলী আমরা হাজির শুনে এসেছিলাম দুনিয়ার সফলতা না আখেরাতের সফলতা কোনটা এক নম্বর বিবেচনা করব তার পাশাপাশি আমরা দুনিয়ার সফলতাও গ্রহণ করতে পারি যদি এক নম্বর হয় আল্লাহ তালা আমাদেরকে দুইটার জন্য অ্যালাউ করেছেন কিন্তু দুনিয়ার সফলতাটা যদি বড় হয়ে যায় তাহলে নিশ্চয়ই আখেরাতেটা কমে যাবে আখেরাতের সফলতা বড় করতে হলে দুনিয়াটা কিছু অ্যাফেক্টেড হবে দুটো একসঙ্গে সমানে সমান থাকবে নট নেসেসারি কোন কোনো সময় কেউ কেউ পারলেও সবাই পারে না একটা ধরতে গেলে আরেকটা কিছু ক্ষতি হয়ে যায় হোক কিছু ক্ষতি দুনিয়ার জন্য কিন্তু আখেরাতেটা যেন ক্ষতিগ্রস্ত আমরা না হই দিস ইজ দ্য প্রায়োরিটি উইনি টু ফিক্স এই আমাদের অগ্রাধিকার ঠিক করে ফেলতে হবে আমরা আজকে আরেকটি হাদিস নেব সেটা হচ্ছে শহি মুসলিমের হাদিস দুই হাজার আটশো সাত নম্বর হাদিস আনাসাম মালিক রাজু আল্লাহ তনু হাদিস বর্ণনা করেছেন কলা রসুল্লাহি সাল আলহিম কেয়ামত আল্লাহ তালা একটি দৃশ্যের অবতারণা করবেন একটি দৃশ্য সৃষ্টি করবেন এভাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্পদে ডুবে ছিল যে এবং দুনিয়াকে ভোগ করার জন্য যত তরিকা আছে সবগুলোকে সে ব্যবহার করেছে সবচেয়ে বেশি ভোগ করেছে যে লোকটা দুনিয়াতে ওই লোককে আল্লাহ ধরে নিয়ে আসবেন কেমন দিয়ে ধরে এনে ফাইস বা গুফিন না রেসি তাকে যাহার নামে আল্লাহ তালা একটু ডুবিয়ে দিয়ে আবার উঠাবেন সুমাইয়ে কালু ইয়াবনা হাল রা ইতো এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন বনিয় আদম জীবনে কোনোদিন কোনো খায়ের পেয়েছ সুখ শান্তি আরাম আয়ের জীবনে কোনোদিন চোখে দেখেছ মনে পড়ে ফায়াকুল্লাহর আল্লাহর কসম জীবনে সুখ শান্তি একদিনের জন্য দেখি নাই এই একটা ডুব খেয়ে এত কষ্ট লেগেছে তার যে দুনিয়ার এতদিনের সুখ সব ভুলে গেছে এখন আল্লাহ তালা কি করবো তা আসাদ দিন ন্যাসি বু সানফি দুনিয়া মিন আহল জান্না এবার আল্লাহতালা জান্নাতি একজনকে ধরে নিয়ে আসবেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছে অভাব অনটন সমস্যা একেবারে জীবন যার খুব দুর্বিশহ ছিল কিন্তু ইমানদার ছিল অনেক কষ্ট করেছে কিন্তু ইমানের পথে টিকে থেকেছে জান্নাতের মালিক হয়ে গেছে আল্লাহ তালা তাকে একটু ধরে আনবেন জান্নাতে দেওয়ার আগে তারপরে ফায়ুস বা গুসেফ ফিল জান্না জাননাতে এক চকর টক করে ঘুরে নিয়ে আসবেন একটুখানি জান্নাতের মধ্যে ঘুরে নিয়ে আসবেন শুধু জান্নাতের হাওয়া বাতাস খাওয়া দাওয়া পানীয় এগুলো একটু টেস্ট করার সুযোগ হবে তার কাছে এত মজা লাগবে এত আবিভূত হয়ে যাবে সে ফাইক আল উল্লাহু ইয়াদম হাল বুসান রুসান কত্ত আদম মানব সন্তান জীবনে তুমি কোনোদিন কষ্ট করেছিলা। কোন কষ্ট হয়েছিল কোনোদিন তোমার জীবনে হালমার রাবে সিদ্ধাতন কত কঠিন পরিস্থিতি কষ্ট দুঃখর যাতনা কোনোদিন তোমাকে সইতে হয়েছে মা না আল্লাহর কসম ও আল্লাহর জীবনে কোনোদিন দুঃখ কষ্ট আমার বাড়ির কাছেও ছিল না কোনো দিন দেখি নাই আমি খালি সুখ শান্তিতেই ছিলাম এতটুকুন জাহ্নাতের সুখ শান্তি তার সমস্ত দুঃখ একদম বেমালুম ভুলিয়ে দিয়েছে আর ওই ব্যক্তির জাহান নামের এতটুকুন কষ্ট সারা জীবনের দুনিয়ার সব সুখ শান্তি ভুলিয়ে দিয়েছে সে মিথ্যা কথা বলছে তাহার না সে ভুলে গেছে জাহান নামের কষ্টের একটু স্বাদ আস্বাদন করতে গিয়ে সব ভুলে গিয়েছে তাহলে কি জিনিস আমাদের সামনে অপেক্ষা করছে আমরা কি খেয়াল করছি কত কঠিন সময় আমাদের সামনে আসছে জান্নাতের আখেরাতের যে কিনে আমত আছে আমাদেরকে অনেক হাদিস সে সম্পর্কে উৎসাহিত করেছেন সেই বকারতে এই সম্পর্কে একটা হাদিস নবী করিম সাল্লা আসলামী সাদ করেছেন ইন্নি আখের ও আখর আহ জান্নাতের দুঃখ আমি জানি আমাকে আল্লাহ তালা জানিয়েছেন জাহান্নাম থেকে সর্বশেষ কোন ব্যক্তিটা বের হয়ে আসবে এবং সর্বশেষ জান্নাতে সে প্রবেশ করবে হি দ্য লান্নাম দ্যাস্ট ওয়ান টু এন্টার দ্য তার খবর আল্লাহ তালাকে জানিয়েছেন আমি জানি সে লোকটা কেমন হবে রাজুলুন ইয়াকরুজুমিনান্নারে হাবুয়ান সেই লোকটা জাহান্নামে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বহুদিন পড়ার পরে জ্বলার পরে আল্লাহ তালার কাছ থেকে সে পারমিশন পাবে জাহ্নাম থেকে বের হয়ে আসবে এমন পোড়া পড়েছে এত শাস্তি পেয়েছে এত কষ্ট পেয়েছে হাঁটতেও পারে না হামাগুড়ি দিয়ে কোনো রকম বের হয়ে আসবে তো আল্লাহ তালা তখন বলবে এ ধাপাদুখলুল জানা যাও এবার জান্নতে ঢুকো ফাইয়া ফাইয়ুয়াল ইহি আনহাম জান্নাতের দরজায় উঁকি মারি দেখি এত মানুষ সব মানুষ তো সব জায়গা দখল করে ফেলেছে হি ইজ দা লাস্ট ওয়ান মনে হয় আর কোনো জায়গা নাই তার কাছে মনে হবে কাছে ফেরত চলে আসবে যে আল্লাহ জানাতে একদম ফুল পুরো ফুল হয়ে গেছে কোনো জায়গা নাই তো আল্লাহতাল্লাহ বলবে এ হাফাদ খুললে যান না ভাইয়া তিহা ফাইয়া ইলাই আন্দ্বিতার তাকে বলা হবে যাও ঢুকো পাবা খালি আছে যাও এসে কত ঘুরি ঘাড়ে দেখে তো জায়গা নেই সে পায় না তার মনে আসে না জায়গায় নেই আবার কিছু আল্লাহ তালার কাছে ইয়ার রব্বি ওই যা তু হা মাল্লা গেলাম তো সেটা পুরো পেয়ে গেছি ফুল কোনো জায়গা নেই খালি নেই মনে হচ্ছে আমার কপালে কি জান্ন আদৌ আছে সব শীত পূরণ হয়ে গেছে তো আল্লাহ তালা তখন বলবেন ফা ইনালাকা মিসরু দুনিয়া ও আশরা তু আমস আও ইন্না লাক্কা মিস্রু আশরাতে আমসে দুনিয়া তো আল্লাহ তালা বলবে আরে জায়গা নাই বলো তোমার জন্য জান্নাতের এমন সাইজ আমি রেখে দিয়েছি যা গোটা দুনিয়ার এই পৃথিবীর তুমি এই দুনিয়াতে বসবাস করে গিয়েছ দুনিয়া সম্পর্কে তোমার কিছু আইডিয়া আছে কত বড় সাইজ এই পৃথিবীর দশ গুণ পরিমাণ জায়গা তোমার একলা জান্নাতের জায়গা বরাদ্দ করা আছে যা এখন সেই বেতারা ঘুরে আসে দেখলো যে জায়গা নাই তুই এত জায়গা কোথাও পাবে। আর একজনের জন্য গোটা দুনিয়ার দশ গুণ লাগবে কি করবে ওটা দিয়া এখন সেই কথাটা তার কাছে মনে হবে অবাস্তব এখন সে বলবে আল্লাহ মিন্নি আতাস মিন্ন হাকুমি মালিক আল্লাহ আপনি হলেন সবার মালিক বাদশাহ আজকে আপনি আমার সঙ্গে এরকম মস্কারি করেন আপনি আমাকে নিয়ে এভাবে হাসেন সে মনে করছে আল্লাহ তালা তাকে ঠাট্টা বিদ্রুপ করছেন যে আল্লাহ আপনি তো ঠাট্টা বিদ্রুপ করার কথা না আপনি আমাদের মালিক আপনি খামাখামা আমাকে ঠাট্টা বিদ্রুপ করে তিনবার ঘুরালেন কোথা আমি তো একটা জানতে জাগ পায় না আপনি বলেন গোটা দশ দুনিয়া সমান হবে সে মনে করছে আল্লাহ তালা তার সঙ্গে ঠাট্টা করছে এই হাদিসটি বলার পরে সাহাবি বলেন যখন নবী করিম সাল্লাহম হাদিসি বর্ণনা করছিলেন ফলাকাত আলাইসালামে তিনি যখন হাদিসটি বলেন শেষ কথাটা বলছিলেন যে আমরা দেখলাম নবী করিম সাল্লা সাল্লাম একটু হাসি এসে গিয়েছিল মুখের মধ্যে আমার তো হাসি এসে গিয়েছিল আপনাদেরও কিছু হাসি এসে গিয়েছিল স্বাভাবিক ন্যাচারাল তো তিনি নবী করিম সাল্লাম তার কথাটা শুনে হাসি এসে গেল ওখানে ইউক আলু জালিকে আদনা আহলুল জান্নাত জেলাত এই ব্যক্তি এই রকম লোককে বলা হয় সে হলো জান্নাতের সবচেয়ে কম অংশের অধিকারী হবে সবচেয়ে কম সাইজ যাকে জান্নাত দেওয়া হবে আর বাকি সবার সাইদের হবে জান্নাতে তার চেয়ে বেশি যার এত কম সাইজের জান্নার তারটা হলো দুনিয়ার দশ গুণ তাহলে আল্লাহ তালা এর চেয়ে ভালো যাদেরকে দেবেন তাদের কয় গুণ হবে সাইজ কেমন হবে এখানে একটা কথা আসে অনেকে বলবেন সুফান আল্লাহ এখামাকে এত জায়গা দিয়ে কী লাভ হবে সব বেকার পরে থাকবে দুনিয়ার মধ্যে কারো বাড়ি যদি থাকে নিজের একটা বাড়ি যদি থাকে একটা ডিস্ট্রিক্টের সমান এটা কি বিশ্বাস করা যাবে তার বাড়ির এত এরিয়া কিন্তু একটা থানার সমান তার বাড়ির সাইজ তার একেবারে ওয়াল টাল দিয়ে বাগান টাকান সব মিলে একটা থানার সাইজ এটাকে বিশ্বাস করবে এত বাড়ি থাকলে সে করবেটা কি পুরোপুরা কাজে লাগার মতই দেবেন আসল কথা হলো যে ওইখানে না গেলে তো সব বোঝা যায় না তাই না এই জন্য রসুল্লা সাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু আদাত তুলিয়া এই ব্যাহাদি আমার বান্দাদের জন্য এমন সৃষ্টি করে রেখেছি এমন সৃষ্টি করে রেখেছি মাল আই নুনরা আত যে চোখ কোনো দিন যা দেখেনি বলা ও দু নুন আত কোন কর্ণ কোনো কান যেটার বর্ণনা শুনে নিবে বাসার কোন মানুষের অন্তরে কল্পনাও করতে পারে না চিন্তাও করতে পারে না কি পরিমাণ সামগ্রী কত বড় সাইজ কত নাজ ও নিয়ামত তার জন্য থরে থরে সাধানো আছে সেদিন কিন্তু সব বুঝে আসবে সেদিন সব কাজে লাগবে আর এটা দুনিয়ার হিসাবে অনেক বড় বেকার থাকবে মনে হয় আখেরাতের হিসাবে এটা বেকার থাকবে না আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতে সৌভাগ্যশালী হওয়ার তৌফিক দান করুন দর্শক মণ্ডলী সময় শেষে আসলো এর মাধ্যমে আমাদের আজকের এই শেশন আমরা সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রবুল আওয়ালামিন আমাদেরকে জান্নাতের জন্য আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমাত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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সবানা তাল্লার সত্যবাণী ছড়াতে মানবজাতির জাতির কাছে उ रोड बी तीन शून्य जी चार नीन श्य श्य तीन दु तीन शोड तीन शून्य शून्य शून्य आठ तीन फ्ट बी आई सी खोड ए आर ए वाय जिबी टा पाठ मेल करपोर्ट एट पीस टी डट टी प्लीस टी मानवतार যেটা এটার নামই হলো হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ কাজের যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বদায় অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে सल्लम कथा एवं क्ष हादिस इतिब क्रम विकास आज रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छाय बांगे बीस टी बांगल